ইবনু স্থানে অবতরণ করলেন তখন তিনি নির্দেশ করলেন তারা যেন এখানের কূপের পানি পান না করে এবং মশকেও পানি না ভরে তখন সাহাবিগণ বললেন আমরা তো এর পানি দ্বারা রুটির আটা গুলে ফেলেছি এবং পানিও ভরে রেখেছি তখন নবী সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে সেই গোলানো আটা ফেলে দেয়ার এবং পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন সাবরা ইবনু মাহবাদ এবং আবু শামুস রহমতুল্লা আলহী হতে বর্ণিত যে নবী সাল্লা আলি সাল্লাম খাদ্য ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আর আবু জর রদিল তালাহু নবী সাল্লাই সাল্লাম হতে বর্ণনা করেছেন এর পানি দ্বারা যে আটা গুলেছ তা ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন